করুন। আল্লাহর সাথে একজন সফল ব্যবসায়ী তাই খোঁজ করবে যা আল্লাহকে খুশি করবে আর আপনার ইবাদাত নিজেই একরকমের ব্যবসায়িক লেনদেন এই শব্দটি আমি নিজে থেকে তৈরি করিনি এটি সরাসরি কোরআনে আছে আল্লাহ বলছেন লূনকিত ওং নিয়ত অর্জুনতি لن তো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 আগে ইস্তিকার প্রথমটি হল ফজরের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া করা। এটি তাহাজুত ও তারাবি থেকে ভিন্ন ধরনের ইবাদত আর ইবাদতো এটাই যে বান্দা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করবে আল্লাহ বলেন অলীন পূলন রবন ইন্ন মৌফির গুণু বন ও নব আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের পালন করতা আমরা ইমান এনেছি কাজেই আমাদের গুনা ক্ষমা করে দাও আর আমাদেরকে দোচকের আজাদ থেকে রক্ষা করো তারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্পাদনকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করী সুরা আলে ইমরান পনেরো থেকে সতেরো আয়াতের শেষে আল্লাহ বলেন এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিকফার করে সাহার হল রাতের শেষাংশ ঠিক ফজরের আগের সময় এজন্য সুহুর সুহুর বলা হয় কারণ তা রাতের শেষে করা হয়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 ইবাদত করা হলো নতুন গাড়ি কেনার মতো দোকানদার আপনাকে বলে দিবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়তা কাটাতে শুরুতেই সত্তর মাইল বেগে চালালে হবে না আস্তে আস্তে শুরু করতে হবে একদিনে অনেক ইবাদত করে পর দিন তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদত করাই উত্তম সেহেরির সময় অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে এমন আলোচনা করছে যাতে গুণাহ হয় আপনি বরং এসব আলোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে ব্যস্ত হয়ে যান সত্তর থেকে একশো বার ইস্তাকুন যেভাবে অথবা অন্য যে যেকোনোভাবে ইস্তিকফার করুন আর এটাই হবে আপনার জীবনে নতুন এক ইবাদতের সূচনা যে কোনো সময় ইস্তিকফার করা যায় কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কোরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন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 আপনার যদি আর্থিক সমস্যা থাকে যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন করা স্পিকা এই সব কিছুর ঔষধ কোরআনে স্পষ্ট আয়ার দ্বারা তা প্রমাণিত আর এটা করা সেরা সময় হল হজরের আগে আল্লাহ বলেন আর বলেছি তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তত দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘবাগিচা দেবেন আর দেবেন নদী নালা স্তোরা নোহ থেকে বারো আপনি শক্তি চান সমাজে একটি ভালো পজিশন বা চাকরিতে পদোন্নতি চান ইউনিভার্সিটিতে গিয়ে আল্লাহ আর কস করুন আর ফলাফল দেখুন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 और शक्ति प्रदान शक्ति के देवे चाकू पदोन्नति एडमिशन जीवन के उपभोग करते चान देख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 এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক ভোরের ঠিক আগের সময়টাকেই কেন এমন বিশেষ গুরুত্ব দেওয়া হল আমরা জানি স্পিকফার যে কোনো সময় করা যায় কিন্তু এই সময়ের বিশেষ গুরুত্ব কেন কারণ এটি হল দিনের শুরু আপনার দরকার পরিচ্ছন্ন একটি শুরু যাতে আল্লাহ আপনার দিনকে বারাকা দিয়ে ভরে দেন এ থেকে বঞ্চিত না করেন দিন শুরু করার মুহূর্তেই আপনি পরিচ্ছন্ন আমল নামা নিয়ে শুরু করছেন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 যারা দাঁড়িয়ে বসে শাহিত অবস্থায় আল্লাহকে শরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে আল্লাহ বলেছেন তাফাক্ষুর মানে কি তা হলো চিন্তা কর। তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করে তারা যখন এই চিন্তা ভাবনা করে এই চিন্তা তাদের কোথায় নিয়ে যায় আল্লাহ আয়াতের পরের অংশে কি বলছেন দেখো। হে আমার রব আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন সুরাড়ে ইমরান আয়াত একশো তারা যখন চিন্তাভাবনা করে তখন তাওহিদ নিয়ে সঠিক উপসংহারে আসে এটি তাদের মনে তাওহিদ প্রতিষ্ঠা করে ওরা আরে অন্য অনেক আয়াত আছে যা চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে এমন শত শত আয়াত বলছে ওর সি জালি হইনি আর তিনি আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোরা জোরা করে সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে বলি আছে সুরার রথ আয়াত তিন পরে রাতে আল্লাহ আরো বলছেন ওকিলজর তু অজন্য নিলু শুনু অয়ৌ শুনয় শুনন্ন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 তা আপনাকে বিনয়ী করবে যখন আপনি আল্লাহর দয়া ও ক্ষমাপরায়ণতা নিয়ে ভাববেন তা আপনাকে আরো বেশি ভালো কাজ করতে সাহায্য করবে সাবান যেভাবে ময়লা পরিষ্কার করে তা সাক্ষর আপনার কলবের ময়লা দূর করে আপনি যা কিছুই দেখেন তার সব কিছু নিয়েই গভীর চিন্তা করার অভ্যাস করে তুলুন আবু সুল্লাহমান আর দারানি বলে। আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি তখনই তাতে আল্লাহর দয়া ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি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 প্রতি মাসে কিছু না কিছু মেরামত করতে লাগে মিস্ত্রি দিয়ে অথচ আকাশের মতো এত বড় এক সৃষ্টিকে আল্লাহ বছরের পর বছর অটুট রেখেছেন ঘর বা মসজিদ থেকে বের হওয়ার পরই যখনই আকাশে ডেকে তাকাবেন চিন্তা করবেন যেই আল্লাহ এই আকাশকে বানালেন তিনি আপনার এই মাত্র করা দু আবুল করতে সক্ষম এটি আপনার হৃদয়কে আশা ভরসা দিয়ে ভরে দিবেন এবার বুঝেছেন তাফাক্ষুর বা গভীর চিন্তা ভাবনা বলতে আসলে কি বোঝায়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 সাহাল ভাবছিলেন জাহান নামের উপর স্থাপিত পুলসিরাত তিনি কি করে পার হবেন তা মুসনাদে মুসনাদ আহমাদ ও তীর এক হাদিসে আনাসালামকে জিজ্ঞাসা করলেন আখেরাতে আমি আপনার সাথে কোথায় দেখা করবো যাতে আপনার সাথে সাফাদ পেতে পারি রসুল্লাহ সাল্লাই বললেন তুমি আমাকে পুলসিরাতের ধারে দেখবে তিনি বললেন যদি সেখানে না পাই তিনি সাল্লু আলাইসাল্লাম জবাব দিলেন তাহলে মিজারের কাছে তিনি বললেন সেখানেও যদি না পাই তিনি সাল্লু আলিম বললেন তাহলে হাউসে কাউসারের ধারে আপনার কি মনে হয় আখিরাতের ব্যাপারে দীর্ঘ সময় যাবত চিন্তা ভাবনা না করলে এমন প্রশ্ন কেউ করতে পারে আপনার উপর আল্লাহর অনুগ্রহ সমূহ নিয়ে চিন্তা করুন জান্নাতে আপনার প্রাসাদ আর আশেপাশের প্রতিবেশী কেমন হবে তা নিয়ে ভাবুন জান্নাতে আপনার বাড়ির সামনে আর পেছনে বাগান কেমন হবে আপনার প্রাসাদের ছাদ কত বড় হবে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 সাথে নতুন জীবন করার প্রত্যয় জাগাবে এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি বৃদ্ধি করবে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছত আর অশিক্ষিত এক বেদুইন যখন তাফাক্কুর করছিল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 তারা দুনিয়া প্রয়োজনীয় সব কিছু ফেলে বিয়ে না করে দূরে কোন গির্জায় অবস্থান করে এটা ইসলাম নয় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিনি জানেন তাদের জন্য কি উপযোগী আর বিয়ে করা ইসলামের অংশ খ্রিস্টান ধর্মযাজকেরা যেভাবে গির্জায় তাদের আবদ্ধ করে রাখে তাতে করে একনিষ্ঠ ইবাদতকারী না বরং শিশুকামি তৈরি হয় তারা এই বিষয়টা এখন বুঝতে পারছে যা ইসলাম আমাদের চোদ্দশো বছর আগেই শিখিয়ে দিয়েছে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 পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যাই হোক না কেন ইবাদত নাম করা মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া হল আর দিন ও রাতের মধ্যে উপযুক্ত সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ তৃতীয় প্রকারের তাবাত্তুল হল মনকে আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয়া যে নিয়ে আমদ উম্মার খুব কম মানুষই পেয়ে থাকে শারীরিকভাবে তারা আপনাদের মাঝেই উপস্থিত আছে কিন্তু তার মন ঘোরাফেরা করছে আসমানি বিষয়াদির ভাবনায় এমন মানুষরা আপনার সাথে কথা বলার সময় আপনার মনে হবে তাদের পূর্ণ মনোযোগ তার কথার দিকে কিন্তু আসলে মনে মনে সে ভাবছে যে কথাগুলো আমি বলছি তা কি হালাল না হারাম এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে না অসন্তুষ্ট বাহ্যিকভাবে তাদেরকে দেখে কোনো পার্থিব কষ্টের কারণে দুঃখী মনে হতে পারে কিন্তু অন্তরে তার আল্লাহর নির্ধারিত তার তীরকে গ্রহণ করে নিয়ে খুশি ও সন্তুষ্ট আছে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 Raindrops Media और प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट